السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 অকুল্য বিদায় অকুল্লা বল সারা বিশ্বের সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে একটি অতি মূল্যবান কিতাব যে কিতাবটির নাম রিয়াজুসল এই কিতাবের উপর দর্শ নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাকে যেন তার নিজ মেহরবাণীতে এই কিতাবের উপর সুন্দরভাবে দর্শটি উপস্থাপন করার তৌফিক দান করেন আল্লাহম আমিন সম্মানিত দর্শক মণ্ডলী কিতাবের দর্শ আলোচনার প্রারম্ভে কিতাবের যিনি লেখক ওনার বিষয়ে আমরা কিছু পরিচিতি হতে চাই যিনি কিতাব লেখেছেন ওনার নাম ইয়াহিয়া ওনার উপনাম আবু জাকারিয়া ওনার পিতার নাম শরফ দিমস্কে অধিবাসী তো ওনার পুরান নাম হবে আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শরফ আর নবাবি আর দিমাস্কি উনি জন্মগ্রহণ করেছেন দিমাস্ক সিরিয়ার রাজধানী দিমাস্কে নামক স্থানে ছয়শত একত্রিশ হিজড়িতে উনি জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই ইসলাম শিক্ষা অর্জনের জন্য যেমন ওনার পিতা ওনাকে ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আর ওনারও অধিক আগ্রহ ছিল এই এলেম অন্নশানের জন্য তো প্রাথমিক পর্যায়ে উনি ওনার বাড়ির পাশে একটি মাদ্রাসা থেকে এলেম অর্জন করেন এর পরে উনি দিমাসকে দারুল হাদিস রাহমানিয়া নামক একটি মাদ্রাসায়। উনি আরো উচ্চ ডিগ্রি অর্জনের জন্য সেখানে লেখাপড়া শুরু করেন দশ বছর বয়স থেকেই কোরআনে মজিদ মুখস্থিক এবং উসুলে ফিখ এবং আরও এলিমের অন্যান্য প্রয়োজনীয় বইগুলি উনি সরাসরি মুখস্থ করা শুরু করে দেন এরপরে উনি ছয়শত একান্ন হিজড়িতে ওনার আব্বার সঙ্গে হজের উদ্দেশ্যে উনি রবানা হয়ে যান এবং ওনার জীবনটি প্রায় তিরিশ বছর যাবত যেভাবে উনি এলেম অর্জন করেছেন এবং এর পরের জীবনে উনি যেভাবে ওনার লেখন জীবন চালু করেছেন তো ওনার জীবনের পুরাটা চিত্র আমরা ওনার কিছু বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে উনি কেমন ধরনের আলেম ছিলেন তো ওনার জীবনের বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্য এটা ছিল যে উনি অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন অর্থাৎ ব্রেন খুব বেশি মুখস্থর শক্তিটা ওনার খুবই বেশি মহাজ্জাব নামে একটি বড় গ্রন্থ সেখান থেকে উনি প্রায় এক চতুর্ংশ উনি মুখস্থ করে ফেলে দেন এর সাথে সাথে ওনার আর একটা বৈশিষ্ট্য সেটা হলেই যেমন ছিল ওনার মেধা ঠিক তেমনই উনি এলিম অর্জন করার জন্য নিজেকে অত্যন্ত বেশি প্রচেষ্টাই ব্যস্ত রাখতেন ছোটবেলা থেকে অত্যন্ত পরিশ্রম করে মেহনত করে কিতাবগুলি সুন্দর করে বুঝে উনি এলেম অর্জন করেছেন ওনার ছাত্র আলাউদ্দিন আল আতার উনি বলেন যে শেখ উনি প্রত্যেক দিন প্রায় বারোটি দশ নিতেন শেখদের কাছ থেকে ও অবস্থাদের কাছ থেকে প্রায় ১২টি করে ক্লাস লিতেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলো উনি অন্বেষণ করতেন পড়তেন এবং মেহনত করতেন যেমন উনি দরশ নিতেন আল ওয়সিদ নামক কিতাব থেকে দরস নিতেন মহাজব কিতাব আছে ওটা দর্শ নিতেন ঠিক তেমনি দারস ফি জামায় সাহি এই কিতাবের উপর দরস নিতেন ঠিক তেমনি সহি মুসলিমের দরস নিতেন এভাবে উনি ওনার এলম অন্বেষণ চালিয়ে যাচ্ছিলেন এটা হলো ওনার দ্বিতীয় বৈশিষ্ট্য যে অত্যন্ত মেহনতি ছিলেন এবং পারিশ্রমিক ছিলেন তৃতীয় বৈশিষ্ট্য সেটা হল এই যে ওনাকে পাক ওনার সময়ের বরকত দিয়েছেন অর্থাৎ অতি স্বল্প সময়ে বেশি ইনিমর্জন করেছেন এমনকি ওনার বয়স যখন তিরিশ বছর হয়েছে তখন থেকে উনি কিতাব লেখা শুরু করেছেন আর যে কিতাবগুলি লিখেছেন যতগুলি কিতাব লিখেছেন সেই সবগুলি কিতাব আজকে বিশ্বের সকল মুসলমানদের কাছে অত্যন্ত সুপরিচিত এবং সেই কিতাবগুলি অত্যন্ত গ্রহণযোগ্য যেমন ওনার কিতাব সারাহ সহি মুসলিম সহি মুসলিমের সারাহ উনি নিজে লিখেছেন প্রত্যেক আলেমরা ওনার এই সারাহাটাকে পড়েন এবং এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন দ্বিতীয় নম্বর কিতাব উনি লিখেছেন আল মজমুয়া বড় একটি গ্রন্থ লিখেছেন ঠিক তেমনই লিখেছেন সারফুল মহাদ্দ লিখেছেন ঠিক তেমনই লিখেছেন রিয়াজুসহ যেটা আমাদের সামনে দর্শ আসে নবাবি এই কিতাবটি উনি লিখেছেন কোরআন এই ধরনের আরো অনেক গ্রন্থের উনি প্রণয়নকারী এবং উনি নিজে লিখেছেন এটা হল ওনার একটা বৈশিষ্ট্য যে অতি স্বল্প বয়সে উনি এলেম অর্জন করে সেই এলেমটাকে আবার কিতাবের ভিতরে সংরক্ষণ করেছেন এবং সেই কিতাবগুলিও মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব আর বৈশিষ্ট্য সেটা হল এই যে আল্লাহ পাক ওনাকে যে শিক্ষকগুলি দিয়েছেন এলেম অর্জনের জন্য শিক্ষকগুলিও ছিল অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক যেমন এক শিক্ষকের নাম ইব্রাহিম বিন মৌসা আল মোরাদি আল উন্দুলসি বড় আলেম বড় পায়ার আলেমে আরো বড় বড় শেখ এর কাছ থেকে উনি এলেম অর্জন করার সুযোগ পেয়েছেন তো যেরকম উনি বড় বড় শেখ কাছ থেকে এলেম অন্বেষণ করেছেন ঠিক আল্লাহ পাক ওনার মাধ্যমেও বড় বড় ছাত্র করেছেন সুবাহান তার ভিতরে আলাউদ্দিন আল আক্তার একজন ওনার বড় বিশিষ্ট ছাত্র শামসুদ্দিন বড় ছাত্র শামসুদ্দিন ইত্যাদি ইত্যাদি আরো একাধিক ছাত্র বহু ছাত্র আল্লাহ পাক ওনার মাধ্যমে আল্লাপাক তৈরি করেছেন তো এটা হলো ইমাম নববি রাহিমাহুল্লাহ যার জীবনে আপনাদের সামনে আলোচনা করে আসি তো এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক ইমাম রাহে মহল্লার জীবনে আপনাদের সামনে আলোচনা করছিলাম তো ওনার জীবনে যে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি তো বলেছি যে আল্লাহ পাক ওনাকে যেরকম মেধা দিয়েছেন সেরকম প্রচেষ্টা করার তৌফিকও দান করেছেন এবং অতি অল্প সময়ে উনি ওনার এলেমটাকে কাজেও লাগিয়েছেন এবং ওনার অধিক শিক্ষক এবং ছাত্র যেগুলি দুনিয়ায় আল্লাপাক তাদেরকে এলেমের জন্য কবুল করে নিয়েছেন ঠিক তেমনই তোমার আরেকটি বৈশিষ্ট্য ছিল সেটা হলেই যে একজন বা আমল আলেম ছিলেন অর্থাৎ উনি যা কিছু পড়তেন, সেটা তার উপর আমল করতেন এবং অত্যন্ত পরেজগার এবং মোত্তাকি ব্যক্তি ছিলেন এমন কি ওনার জীবনের চলার ধারাটা অত্যন্ত স্বাভাবিক এবং হালকা জীবন জীবনযাপন করতেন খাওয়া পড়ার প্রতি ওনার তেমন কোন গুরুত্ব ছিল না সবসময় যেন নিজেকে এলেমের খেদমত এবং হেফাজতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন এমন কি খাদ্যে উনি এমন জিনিস গ্রহণ করতেন না ফল ফ্রুট ইত্যাদি এগুলি বেশি যেগুলি বিলাসিতা জীবন এগুলি বিষয়ে উনি অনেক বেশি গুরুত্ব দিতেন না এবং সালাদ জাতীয় জিনিসও ফলফ্রুট এগুলি কম খাতেন যেন এর দ্বারা মেধা তরল না হয়ে যায় তো এরকম একজন পর মোত্তাকি আল্লাহল সালহীন গ্রন্থটি আমাদের জন্য রেখে গিয়েছেন যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করব তো উনি ছয় শত ছিয়াত্তর হিজড়িতে মাসের ২৪ তারিখে উনি ওনার জন্মস্থানের নানা নামক স্থানে ওনার পিতার নিকটে অসুস্থ হওয়ার পর সেখানে তিনি এতেকাল করেন আল্লাহ ওয়াহামু ও আফিহি আফানহু ও আক্রিম নজিলাহু ও তুমি শেখ ইমাম নবীকে তুমি তাকে উত্তম বদলা দান করো আয়াল্লাহ তুমি তাকে জান্নাতুল ফের দাও সে আল্লাহ তুমি তাকে স্থানে বানিয়ে দাও আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী যে কিতাবটি আলোচনার জন্য নিয়ে এই কিতাবের লেখকের বিষয়ে সংক্ষিপ্ত আমরা জানলাম এখন যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই কিতাবটি কেমন রেয়াজহীন এই কিতাবটি কেমন এখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তো এতটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতে পারি সেটা হলে এই কিতাবটি উনি প্রণয়ন করেছেন যেই বইগুলি থেকে বিশ্বের সকল আলিমদের নিকটে যে ছয়টি বই প্রসিদ্ধ হাদিসের বই আছে বোখারি মুসলিম আবু দাউদ নেসাই তিরমিজি ইভনি মাজা এই ছয়টি গ্রহণযোগ্য কিতাব থেকে উনি ওনার এই রিয়াজসহীন এর হাদিসগুলি সংরক্ষণ করেছেন ঠিক তেমনি ইমাম মালিকের কিতাব মহাপা ইমাম মালিক ठीक तेम ही आकटी कताब इमाम आहमद बन हम्बल कनी अत्यंत शुद्ध विशुद्ध हादिस उन्नीस तो सर्वमोट हादिस आठारो छियाब्ब हदिस अठारश छियाानब्बी हदिस कितबर मध्य रारशोटी तेईस कुरान आयात रे कितब मूलत आसने फजाइल क्षेत्रे কিতাবটি উনি লিখেছেন ফাজাইল বলতে মানুষদেরকে আমলের বিষয়ে উদ্বুদ্ধ করা এটা হল ফাজাইল যে এই কাজ করলে কি ফজিলত হবে এই কাজ করলে কি ফজিলত হবে তো আমি মনে করি ওনার এই কিতাবে একজন মানুষের তার ছোট কাল থেকে নিয়ে বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সবগুলি বিষয় উনি বিশুদ্ধ হাদিস থেকে অধ্যায় অধ্যায় ভাবে উনি এই বইয়েছেন যেমন ওনার বইয়ের প্রথম শুরু বাবুল আমি যে আমল সুরক্ষা একমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য হওয়া দরকার ঠিক তেমনি তৌবার অধ্যায় আছে ঠিক তেমনি তাকো অধ্যায় আছে সন্ন্যতির উপর আমল করার অধ্যায় আছে নেক আমল দ্রুত করা দরকার এ বিষয়ে অধ্যায় আছে হ্যাঁ বিষয়ে অধ্যায় আছে আজকার জিকিরের বিষয়ে অধ্যায় আছে অর্থাৎ আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন আমলের ক্ষেত্রে সব বিষয়ে এই হাদিস উনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে হাদিসটি আপনাদের সামনে একটু পড়াই আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ আমি মনে করি রিয়াজুসলে মতো একটি বই মুসলিম জাহানের প্রত্যেক মুসলিম ব্যক্তির প্রত্যেকের বাড়িতেই এই এমন একটি কিতাব থাকা দরকার যে কিতাবটি নিজে পড়বে এবং পরিবারকে পড়াবে শুধু তাই নয় আমরা দেখি বিশ্বের বহু আনাচে কানাচে এই রিয়াজ উসহালহীনের বই থেকে ওনারা দরজ দেন তো এই কিতাবটি গুরুত্ব দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবটি আপনাদের সামনে দর্শে নিয়ে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ বলে মনে করছি আমি মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি হে রব্বুল আলমিন তুমি তোমার রহমতে তুমি তোমার দয়ায় উক্ত কিতাবের দরসটি সুন্দরভাবে উপস্থাপন করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন আমি এ বিষয়ে আর দীর্ঘায়ু না করে আমি মনে করি মূল বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি তো ইমাম নবাবনার এই মূল্যবান কিতাব উনি যে বিষয় দিয়ে শুরু করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা কি উনি অধ্যায় বেঁধেছেন হেডিং বেঁধেছেন হেডিংটা কি বাবুল আল ইন্নি আহওয়ালি प्रकाश्य अपकाश्य सकल कर्म और कथा सकल अवस्थाई नियत के खालिज करा प्रकाश्यपकाश्य कथा सब विषय की नियत करते कि नियत करते नियतटा एकम्र आल्ला सन्तुष्टर जो करते এই অধ্যায়টি বাধার পরে উনি সর্বপ্রথম ওই হাদিসটি নিয়ে এসেছেন যেই হাদিসটি ইমাম বুখারি রাহিমহল্লাহ উনিও ওনার কিতাব সাহিহল বুখারি যখন শুরু করেছেন উনিও সর্বপ্রথম এই হাদিস থেকে শুরু করেছেন আসুন হাদিসটা শুনি কি হাদিস হাদিসটি যাওয়ার পূর্বে উনি কয়েকটি আয়াত নিয়ে এসেছেন যেই আয়াতগুলি প্রমাণ করে যে আমলের জন্য নিয়ত অপরিহার্য এবং আল্লাহ আমাদের বাহ্যিক আমল দেখেন না উনি আসলে আমাদের কি নিয়তি করছি এটা উনি দেখেন এ বিষয়ে সুরাই বাইগিনার পাঁচ নম্বর আয়াত উনি সর্বপ্রথমে উল্লেখ করেছেন আয়াতটি কি ই্লা আলিয়া আবুদুল্লাহ মুখলুসিন আলাহদ্দিন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন তারা তার আনুগত্যে একনিষ্ঠ ভাবে শুধুমাত্র আল্লাহরই এবাদত করে অর্থাৎ মানুষকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি যে এবাদতটা করবে যেই আনুগত্যটা করবে এটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য নির্দেশ দিয়েছেন যে তুমি যা ইবাদত করবে এটা কারোর জন্য হতে হবে আল্লাহ হরব্বুল আলমিনের জন্য এরপরে যেটা উনি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটি সুরের ৩৭ নম্বর আয়াত উনি বলেছেন আল্লাহ হরব্বুল আলমিন বলেন্লাহা ওলা ওহা ওলাহুতো হে দুনিয়ার মানুষ সকল তুমি যে কুরবানি করো না এই কুরবানির গোস্ত আল্লাহর কাছে পৌঁছে গোস্ত পৌঁছে না না আল্লাহ কি দেখেন দেখো দেখেন কেন কুরবানি দিচ্ছেন কি উদ্দেশ্য এইটা আল্লাহ দেখেন এরপরে উনি যে আয়াত নিয়ে এসেছেন সে আয়াতটি সুর আল ইমরানের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আেন কুল ইন তুফুদেরকে বলে দেন ইন তুকফু মাফি কুম তোমার অন্তরে যা আছে এটা তুমি গোপন রাখো আহ অথবা এটাকে তুমি প্রকাশ করো ইয় আলমহুল্লা আল্লাহ জানবেন অর্থাৎ ইন্নাহু আলিম বিজাতদ মানুষের অন্তরে কি আছে সেটা আল্লাপাক ভালো জানে এই তিনটি আয়ার দ্বারা ইমাম যে জিনিসটি আমাদেরকে নবাবকে চেয়েছেন সেটা হলে এই যে আল্লাহরুল আলমিন আমাদের অন্তরকে দেখবেন বাহ্যিক আমল যেটা করব এই আমলটা একমাত্র কার জন্য হতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য হতে হবে তো আমি এ বিষয় বেশি ব্যাখ্যায় না যে সরাসরি উনি যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি হাদিসটি হল এই দিসটি বর্ণনা করেছেন হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বোখারি এবং মুসলিম রাহেমাহুল্লাহ হাদিসটি সার তর্জমা অর্থ সেটা হলেই ইন্নামু বিন নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইমামা লিকুলিমি ইম্মান মানুষ ওটাই পাবে যেটার সে নিয়ত করবে যেমন নিয়ত করবে তেমনই সে ফল পাবে ফামান হিজরত হো ইলাল্লাহি ও রাসুলি যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরত হো ইলাল্লাহি ও রাসুলি তার এই হিজরতটি আল্লাহ এবং তার রসুলের দিকেই এটাকে গণ্য করা হবে অমান যদি কারো হিজরত হয় দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য নারীর সঙ্গে বিবাহের উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে তাহলে এই হাদিস যেটা আমাদেরকে প্রমাণিত করে সেটা হলে এই যে তিন জন ব্যক্তি হিজরত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একজন হিজরত করছে কেন যে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বলেছেন তাই আর আরেকজন হিজরত করছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ব্যবসা ভালো হবে আর আরেকজন হিজরত করছে যে না ওখানে গেলে আমার একটা সুন্দরী নারীর বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এখানি সবারই তো নিয়ত আছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমার যার নিয়ত আছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্ট জন্য হিজরত করা তাহলে ওই ব্যক্তির হিজরতটাই হবে সবাবের হিজরত আজকের আলোচনা এই পর্যন্তই বাকি আলোচনা আপনাদের সামনে পরবর্তী বৈঠকে নিয়ে আসব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি